بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان مالك بن الحويرس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رايتموني اصلي راحه البخاري الله پاک کے سمست پر صلوات و سلام نازل پیو نبی صلی اللہ علیہ وسلم پر আমাদের বিষয়বস্তু হচ্ছে এ সম্পর্কে আমরা নামাজের বিবরণ বা নামাজের পদ্ধতি আলোচনা প্রায় শেষের দিকে আমাদের সামনে যে হাদিসটি আছে তাতে মা আলেক মিনে হয়ে একজন যুবক সাহাবি इलमाम ग्रहण कर लक्षे कैक जन जुवक मिले बार बिगरा आसार प्राय सप्ता নাবি করিম দেখে এইসব যুবক লোকেরা আর বেসাদি করে স্ত্রী ছেড়ে এসছে তাদের মনমেজাজ মেজাজ বুঝতে পারলেন যে এরা পরিবারের দিকে আগ্রহী তখন নবীলাম বললেন যে এখানে আর থাকার প্রয়োজন করে না যতটা শিখলে তার উপর আমল করো আর তার প্রচার কর মানুষকে এলাকার লোককে নিজের গোত্রের লোকদেরকে দাওয়াত দাও আর নামাজের রক্ত আসলে যে কোনো কুমা বা আহাদ তোমাদের একজন আজান দেবে আর দুইজনকে সম্বোধন করে বলছিলেন হাদিস তোমাদের যে বড় সে এমামত করবে যে বড় এজন্য বলা হয়েছিল যে দুইজন একসাথে ইসলাম গ্রহণ করেছে দুইজনে একই সাথে শিখেছে তাহলে শিক্ষাগত যোগ্যতা বড় সে হেমামত করবে আর তাদেরকে এখানে এই কথা বলেছেন সাল্লুকামার আয়তম সাল্লি সুর সাল্লাম বলেছিলেন এই অংশটুকু শুধু এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন হাফিজ বিন হাজার যে তোমরা সলাত আদায় করো নামাজ পড়ো আমার আয়তো যেমন তোমরা আমাকে দেখলে ও নামাজ পড়তে বা সলাত আদায় করতে এই যে কয়েকদিন থাকলে থেকে আমাকে যেইভাবে নিয়মিত নামাজ আদায় করতে দেখলে কোনখান থেকে নামাজ শুরু করলাম কোনখানে শেষ করলাম আর কোনখানে কি পড়লাম কে আমে কি রুকুতে কি শেষদাতে কি বৈঠকে কি ইত্যাদি म सम्मोधन तुम्हारा नाम से नाम पढ़वाई कमरा देखे नबी सल्लाम का मदिनाए পরবর্তীকালে লোকেরা তের জামানা থেকে শুরু করে সালাত আদায় করো তোমরা এ হচ্ছে এ হাদিসের অর্থ এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিসের প্রথম মূলনীতি হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের নামাজের ক্ষেত্রে কর্ম এবং বচন নবী সাহা নামাজের মধ্যে যা করেছেন এবং বলেছেন এগুলি কোরআনে করিমে যে সলাত কায়ম করতে বলা হয়েছে বা সালাতের নামাজ হেফাজত করতে বলা হয়েছে ওর তাফির ব্যাখ্যা বা বিশ্লেষণ আল্লাহ কোরআনে করিম শুধু বলেছেন ও আকিম তাই না বা হাফেজ আল্লাহ সাল নামাজের হেফাজত করো কখনো বহু বচন মমিনের হেফাজত করে বিভিন্ন আল্লাহাকানি বলেছেন। সংক্ষেপে তার বিস্তারিত বিবরণ হচ্ছে নবী কারিম সাল্লাহ আমল কর্ম এবং বচন আল নবীক নবিশাল কাজ এবং কথা এই নামাজের ক্ষেত্রে যা বর্ণিত হয়েছে হাদিসে হচ্ছে যে নির্দেশ তার সির তার ব্যাখ্যা এরকমই এক হাদিসে সংক্ষেপে বর্ণিত হয়েছে আর এক হাদিসে বিস্তারিত এসছে তাহলে সংক্ষেপে যে হাদিসে নামাজের কথা বর্ণনা হয়েছে যেটাতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে হ্যাঁ বিস্তারিত হাদিসটি সংক্ষিপ্ত হাদিসের ব্যাখ্যা কারণ বেশ কিছু হাদিস আছে নবী সালাম সাহাবাইকে আমরা নামাজের কিছু দিক বর্ণনা করেছে। বেশ কিছু দিক তাতে উল্লেখ করা হয় তার মানে এই না যে ওই করলে নামাজ হয়ে গেল হ্যাঁ আর অন্য অন্য তার সাথে মিলাতে হবে তাহলে কমপ্লিট নামাজ হবে দ্বিতীয় যে মূলনীতি প্রমাণ করে এই হাদিসটি সেটা হচ্ছে নবী করিম সাল্লামের অনুকরণ করা নবী সালের ইতেবা অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ নামাজের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই ফরজ কিন্তু নামাজের বিষয়টি এখানে বোঝানো হয়েছে হাদিসে যে তোমরা যেমন করে নামাজ পড়তে দেখলে নবীসাল্লামকে তেমন করে তোমরা নামাজ পড়ো সাল্লা তারিখ নবী সাল্লামের অনুকরণ করে নামাজ পড়া যেমন নাবি সাল্লামের নামাজ আপনার নামাজ হইতে হবে এটা নাই যে আমরা আমরা সাফি সুতরাং সাফি ফেকাতে যে নামাজ আছে সেই নামাজ পড়বো আমরা মালিক সুতরাং হাত ছেড়ে নামাজ পড়বো যেমন মালিকী মজাবে আছে ফেকাতে আছে তেমন নামাজ পড়ব আমরা ভাই হামবেলি সুতরাং হামবেলি নামাজ পড়ো না এগুলি ভুল কথা কিছু কিছু দুর্বল ফতুয়া প্রত্যেক বিষয়ে আছে তার মধ্যে নামাজ আর নামাজের বিষয়ে আরো বেশি মতবিরোধ রয়েছে ইতালাফ রয়েছে নামাজের বিষয়ে এত ইতালাফ রয়েছে মতবিরোধ রয়েছে প্রত্যাহারদের যে এত বেশি মনে হয় বিবাহ সারী তালাক রোজা হওয়া না এমন কি অনেক বিদাত কে নামে শুরুতে শেষে প্রত্যেক মুসলিম যদি এই বিষয়ে একমত হয়ে যায় কাজে কর্মে একমত হওয়া শুধু মৌখিক না মৌখিক তো প্রত্যেক মুসলিম বলে যে আমরা নবিসাল্লামের তরিকায় চলিয়া নাবিস্লামের নামাজ পড়ছি কিন্তু কাজে করবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনি খুঁজেন আর ওইভাবে নামাজ পড়েন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ শুরু করবেন থেকে। হাদিসের আলোকে দেখেন তাহারিমা হতিরিমা হসেবির আল্লাহবাদ নামাজ শুরু হবে তাহলে শেষ হবে সালাম দিয়ে তাই না দেখবেন যে সবার নামাজ কাছাকাছি হয়ে গেছে হাত বানবেন তো কোথায় বানবেন আমি জোরে বলবেন নাস্তে বলবেন হাত ছেড়ে যারা নামাজ পড়েছে এর কোন দলিল আছে নবীশ হাসলাম হাত ছাড়িয়ে নামাজ পড়েছেন যেটা সাফি মজা তিনটা চুল ছুঁয়ে দিলেন হয়ে গেল সাফি মজা তিনটা চুল ছুলি হয় মাসা হয়ে যায় তো জীবনে একবার তো নবী মাসা করবেন তাহলে বলতাম যে ঠিক আছে চলবে তাহলে বোঝা গেল যেটা ভুল সাফি ফতুয়া নিয়ে গেলেন যেখান থেকে শুরু করে সেখানে ফিরিয়ে এ আসলেন তাহলে মিটে গেল একদল বলছে তিন চারটা জুল ছিল হয় আরেক দল বলছে চার ভাগের এক ভাগ করলে হয় আরেক দল বলছে পুরো মাথার মাসা করিতে হয় কোনটা নেবেন যেটা নবী সাল্লাম করেছেন যেমন ভাবে নামাজ পড়ো জানি সুরা থাকেন মতো জানাজা পড়তে হবে নবীশ্বর জানাজা পড়েছে নবী কার্লাম কখনো সানা পড়েছে। সুভা পড়েছেন জানাজার নামাজে কখন কখনো দলিল নাই তাহলে ভাই যেটা যেভাবে নবী পড়েছেন নামাজ পড়ো ইফতলাফ যদি একবারে মিটে না যায় ইফতলাফ মতবিরোধ শেষ না হয়ে যায় তো কমে যাবে অনেক কমে যাবে যেমন কম ইফতলাফ ছিল স্বর্ণযুগুলিতে সামান্য ইতালাফ থাকলেও ইফতরাফ বিচ্ছিন্নতা ছিল না ইফতলাফ মাসালামসাল ইতালাফ থাকলেও তাতে বিচ্ছিন্নতা দলাদলি গোড়ামি দল পাকাপাকি অন্ধত্ব এইসব ছিল না আপত্তি আপত্তিকর রোগীর পদ্ধতি সম্পর্কে অসুস্থ ব্যক্তির নামাজ মাফ না বিলম্ব করবে সুস্থ হওয়ার পরে কাজা করবে কাজায় উমরি যখন ভালো হয়ে যাবে তখন যে কয়েকদিন ছুটে সে কাজা পড়বে নাকি অসুস্থ অবস্থায় যে কোনোভাবে হোক যেভাবে পারবে নামাজ পড়বে প্রশ্ন অসুস্থ অবস্থা নামাজ মাফ যেহাদের মাঠে নামাজ মাফ হয়নি নামাজ মাফ নাই তো নামাজ বিলম্ব করা যাবে সুস্থ হয়ে যায় তারপরে নামাজ পড়ে নেব চলবে ওটাও চলবে না তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে অসুস্থ অবস্থায় পুরো পুরোপুরি ঠিকভাবে নামাজ পড়তে পারছে না যেভাবে বাড়বে সেভাবে নামাজ পড়তে হবে এর কয়েকটা সাল্লাহ আমার উদ্দেশ্যে বললেন তার উদ্দেশ্যে এই জন্য বললেন যে ইমরান বিন হোসেন্লাহ তাল অসুস্থ ছিল ইমরান বিন হোসেন্লাহাল কে একটি রোগ ছিল জানেন বাবা শির দিছে কানা আমাকে বাবা শিরের রোগ ছিল বাবা শির ওর এক হচ্ছে বাসুর বাবা বলা হয় রোগ না বুঝেন না হ্যাঁ বুঝেন দেখি কি রোগ ওটা হ্যাঁ হয় আসে আর না হলে ব্লিডিং হয় এই রোগ ছিল যার ফলে নামাজ পড়তে অসুবিধা হইত কষ্ট হইত নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ইমরান বিন হুসেন কি সাল্লে অসুস্থ মানুষ পারলে দাঁড়িয়ে নামাজ পড়ো সালা তাদের দাঁড়িয়ে যদি পারো তাহলে যদি তুমি সক্ষম না হো দাঁড়িয়ে নামাজ পড়তে নামাজ পড়ো তাও না পারো মানে বসেও নামাজ পড়তে পারছ না ফালা জমবিন তাহলে শুয়ে নামাজ পড়ো জম কাথে নামাজ পড়ো রাহুল বোখারি হা দিস বোখারি নবী করিম সাহাশাল রুগীর নামাজের বা নামাজ যে তিনটা ঈশ্বর কথা বলেছেন সুস্থ হোক আর অসুস্থ হোক অসুস্থ ব্যক্তিও যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে নামাজের একটি রুকুন হচ্ছে আল কেয়ামাল সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এটা ফরজ নামাজের ক্ষেত্রে ফরোজ নামাজ যদি দাঁড়িয়ে কেউ আদায় করতে পারে তাহলে বসে নামাজ হবে না ফরোজ নামাজ আর সন্নত নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে তারপরেও যদি বসে পড়ে তাহলে নামাজ হয়ে যাবে তবে পাবে পাবে। ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া পারলে সেটা রুকুন ফরজ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে বসে পড়বে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া বসে নামাজ পড়া দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে শুয়ে নামাজ পড়া সম্পর্কে নাম যেটা বলেছেন তাহলে কিবলামুখী যদি হন এই দামাম থেকে বা ভারত বাংলাদেশ থেকে যারা পূর্ব দিকে আছেন কাবা থেকে তারা কোন দিকে মাথা করে শুইবেন উত্তর দিকে মাথা করে উত্তর দিকে মাথা করে এদিকে উত্তর মনে হয় তাই না এইদিকে মাথা করলে পা হইল দক্ষিণ দিকে শর্ত কাত হইতে হবে জরুরি নাই কিন্তু কেবুলামুখী হওয়া শর্ত যে শর্তগুলি নামাজে রয়েছে তার মধ্যে কীবুলাকে সামনে করে না तो व्यक्ति जदिबलार दिखे क्योंकि दिखा उचा क्यूवल मुखी हुई ना पलना का दिखे बाम्बा हुए चिथे शुए যদি কেউ নামাজ পড়ে তাহলে সে কি তাহলে তার নামাজ পড়া যেতে পারে নামাজ পড়া যেতে পারে এর দ্বারা বোঝা গেল যে কি দিয়ে পা করে বসা পা লম্বা করে বসা কোনো বিয়াদ যেমন জনসাধারণ অনেকে মনে করে কিবলা দিয়ে পাখের লোকটা বসে আছে মসজিদে পা লম্বা করে বসে আছে না এটা কোন অপরাধ নাই কোন ভুল নাই হ্যাঁ যদি কোরআন থাকে সামনে আছে সির অথবা আহ কোন ইসলামিক কিতাব আছে আর সেই দিকে কাছাকাছি জায়গায় পা লম্বা করে আছে একেবারে পায়ের কাছে হয়তো কিতাবের সেলফ আছে তাহলে সেটা বিয়া সেটা বিয়া দবি আর কোরআনিকেরিম হইলে আরো বেশি গুণাগার যদি খাট এমন ভাবে বিছানা রাখা থাকে কারো বাড়ি গিয়েছে যে কি বলার দিকে পা করে শুইতে শুইতে রাজি হবে না অনেক মোলা হ্যাঁ কি বলার দিকে পা করে না কোনো অসুবিধা নেই তিনটি স্তর হলো তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া বসে নামাজ পড়া আর শুয়ে নামাজ পড়া শুয়ে যদি নামাজ না পড়তে পারে না থাকবে ইশারা একটা করে বলেন স্তর স্টেপ বাই স্টেপ তারপরে তারপরে তখন আরো কিছু থেকে একজন রুগী কে বললেন সাল্লাহ রুগি একটি বালিশের উপর মাথা দিয়ে সেজদা করেছে নামাজ পড়েছে বসে সেজদার সময় বালিশটা উঁচা করে রেখেছে আর বালিশের উপর সেসদা করেছে মাটিতে মাথা রাখতে পারছে না যার ফলে সামনে দিকটা করে অনেকে যেমন চেয়ার রেখে সামনে বা একটা টেবিল রেখে এই কেমন না এল্লা আলহাদ বালিশে মাথা রেখে সেজদা করেছিল ফারামা বিহা নবী সাল্লা ওই বালিশটাকে টেনে ফেলে দিল ওকাল বললেন সাল্লা আলাল আর জমিনের ওপর মাটির ওপর নামাজ পড়া যদি তুমি পারো তাহলে সক্ষম হো তাহলে করতে পারো মাটিতে ইমান যদি তুমি না পারো মাটির ওপর চেষ্টা করতে তাহলে তুমি ইশারা করে নামাজ পড়ো আউমা ইমান মানে হচ্ছে ইশারা করা ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো রুকুর চাইতে বেশি ঝুঁকিয়ে আদায় করতে হবে এই ইশারাটা বা ঝুঁকাটা বেশি হবে তাতে রাহুল বাই হাকি হাদিস বাই হাঁকে বর্ণনা করেছেন তার সোনা নে আর এর সনদ হচ্ছে বড় শক্তিশালী ওয়ালা কি আবু হাতে তবে এমাম আবু হাতে মহাদ্দেশ হাদিসটাকে মৌকুফ বলেছেন অন্যান্য মহাদেশ বলেছেন হাদিসটা মৌকুফ মানে বিন আব্দুল্লাহ সাহাবির বক্তব্য কিন্তু এইভাবে নামাজের তরিকা যদি জাবের বিন আবদুল্লাহ নিজের বক্তব্য হিসাবেও পেশ করেন সেটাই সহি এটা কখনো হইতে পারে না যে একজন সাহাবি বিনা কোন এলমে নবী সালামের সন্ন্য তালিকা না জানে নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলবেন चतुर्थ स्तरि सु नमज पढ़ते नाम इशारा प्रश्न हाँ ठीक ना चार नम्बर एमती सुना शुए ओ भावज पढ़ते बोला बस नमज पढ़ते बस नाम दस मध्य रुकु सेजदागुलजदा करतेजदा करते মাথা ঝুঁকাবে মাথা ঝুঁকিয়ে আর মাথা ঝুঁকাটা কেমন হবে রুকুতে একটু ঝুঁকালো আর সেচদা তো কিন্তু বিছানা আছে বা কোনো কিছু আছে হ্যাঁ ওচার জায়গায় সেচদা করে নিল এই রকম করবে না বরং মাটিতে সেচদা করবে মাথা মাথা আর মাথা ঝুঁকিয়ে তাহলে রুকু সেচদা করা চতুর্থ হইলো মাথাও যদি না ঝুঁকাইতে পারে তাহলে চোখের ইসারায় নামাজ পড়বে বলেছেন যে মোল্ শেখি তাতে একটু সংক্ষেপে লিখেছেন আর অন্য কিতাব এটা আছে চোখের ইশারায় কারণ নবিস্লাম মেধারার কথা বলা হয়েছে মাথার ইশারা না চোখের ইশারা বলা হয়নি তাই না चोखे इशारा चाहिए कम मेखा इशारा झुंकी से चोर शुद्ध इशारा इंगित कर लो ए दिए हाला झुका चोख लाते चोख पलक मारे तो, तो हल्का पलक रुकु रुकु तो, तो बेसिक पलक मेरे नाम कटा स्पार रोगी दाड़े पूरा नामा बसे पर शुए पर माथा झुकईते माथारिशारा हा चोख हेलाते नाम पढ़ तो नाम जिन समय बचन किचू करा और किचु बला दुआ सुरागल बोला ज मान दाणानो रुकु सेजद इत्यादि मानने बेहूस नाह बेहूस नाम सठ लोकटा नड़ाचड़ा करते दाणानो गुशाओ ग কর্ম করতে পারলো না কথা বলতে যদি পারে বোবা হয় কিছু বলতে পারে না হ্যাঁ সে বলতে পারে না তার কলবের নামাজ পড়বে ওকে ইসারা ইঙ্গিতে দুনিয়ার কথা শিখিয়ে দেওয়া হচ্ছে বোবাদেরকে বোবাদের স্কুল আজকাল আছে হ্যাঁ এখান থেকে নেমেছি অনেকদিন আগে গিয়ে নেমেছি ওনার এক ছেলে বোবা তো ওই ছেলে জিজ্ঞেস করছে আমার কথা যে কোন দিক থেকে এসছে বাড়ির দিক থেকে এসছে না সৌদি আরব থেকে তখন ওর আব্বা বলছে যে বা কিছু দুনিয়া বুঝিয়ে দিতে পারছেন আর ও নামাজ মাফ না কখনো না বাবাকে নামাজ পড়াইতে নামাজ ফরোজ আছ শুরু থেকে শেষ পর্যন্ত কিছু বলতে পারছে না কিন্তু এই কর্ম করতে সক্ষম দাঁড়িয়ে দাঁড়াতে পারবে রুকু করতে পারবে শেষ করতে পারবে বৈঠক করতে পারবে বলতে পারছে না বাক শক্তি নেই কার কথা বলছিলাম ছয় নম্বরে যে যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারল না বসেও পারল না শুয়েও পারল না মাথা ঝুঁকাইতেও পারে না রুকু শেষ चोखे पलते चोखा चोटेरण करते बुझिये नाम रक्त है नाम पढ़े नार्स दिल्ली दिल्ली मने मने नाम मने मन कि नड़छेना সুবিধা নেই মনে মনে কিছুক্ষণ যেন সে টেয়ামে আছে কিছুক্ষণ রুকুতে আছে রুকু থেকে উঠলো কিছুক্ষণ রুকু থেকে শেষ দেয় গেল এইভাবে নামাজ পড়বে এই মতটি হচ্ছে সঠিক এই মতটি হচ্ছে সঠিক যদিও কিছু কিছু আহ ফোকাহারা বলেছেন যে এই রকম লোকের উপর নামাজ নেই নামাজ মাফ কিন্তু নামাজের ক্ষেত্রে এইরকম মাফের ফতুয়া দিয়ে দেওয়া এটা ঠিক নয় কারণ আল্লাহ বলেছেন ফত্লা যতটুকু পারো আল্লাহকে ভয় করো এই লোকটি অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে পারছে এটা কোরআন করিমের আয়াত আর নইসি সে আমার তো কুমবে আমরি তোমাদেরকে কোনো যদি আদেশ করি তা মাস্তা তাত সেটা পালন করো যথা যথাসাধ্য যতটুকু পারো পালন করো हम आल उल्लेख कर रुगर नामा सम्पर्ये शेष अवस्था टाणा चढ़ा किा क्यों अंत जेगे आता सुनि बुझे এই ব্যক্তিকে যদি নামাজের জন্য নামাজের যখন যখন অক্ত হচ্ছে নামাজ পড়তে না বলেন বাসে যদি নামাজ না পড়ে তাহলে ধীরে ধীরে কিছু যদি এই অবস্থায় বাঁচে তাহলে আল্লাহ থেকে একেবারে গাফিল হয়ে যাবে আল্লাহ পাখির এবাদত থেকে সে অনেক দূরে চলে যাবে যেটা মুসলিম জীবনে হওয়া মোটেই বাঞ্ছনীয় না সেই জন্য অন্তরে কমপক্ষ অন্তরে এতটুকু তার আসছে জানি আল্লাহকে ডাকছি আল্লাহকে স্মরণ করছি আল্লাহাকে যেন নামাজ পড়ছি তো তার ইবাদত সাথে তার সম্পর্ক আছে এই জন্য হইলেও তাকে নামাজ পড়তে হবে মাথার ইশারা করতে পারে না চোখের ইশারাও করতে পারে না তারপর নামাজ পড়তে হবে আলম তেমন করিয়ে দেবেন নিজে না করতে তেমন করিয়ে দিতে হবে তেমন এই জন্য যারা এইরকম রুগীর পাশে থাকে তাদেরকে জবাবদি করতে হবে স্মরণ করিয়ে দেবেনা কাপড় চোপড় খারাপ হয়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে নামাজের সময় আসলে তাকে প্রস্তুত করে দিবে হ্যাঁ স্মরণ করিয়ে দেবে ইত্যাদি তেমন করিয়ে দেবে উজু করানোর সম্ভব উজু করবে না তেমন করাবে টেস্ট আমাদের শেফাতুসাল নামাজের বিবরণের অধ্যায় শেষ এখানে এরপরে যে অধ্যায়টি আসবে আমাদের ছুটে গেছিল সেটা হচ্ছে সরুত সালা নামাজের শর্তাবলী নামাজের শর্তাবলী নামাজের বেশ কিছু শর্ত রয়েছে আল্লা ফরম যেন নে আল্লাহ ফাকরবুল আলম আমাদের যেন ভুল ভ্রান্তি মাফ করেন আল্লাহাক যতদিন আমাদের দুনিয়া রাখবেন যেন সুস্থ রাখেন আর সুস্থ অবস্থায় ক্যালেমা তাই এবার সাথে পাক জানা আমাদের দুনিয়ার সমাপ্তি ঘটান কালেমা তাই এবার শাহাদ তৌফিক যেন দান করেন নেক অবস্থায় ভালো অবস্থায় আমাদের যেন মত দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন নেক লোকদের সাথে হাসুর করেন জান্নাতুল ফিরদোস যেন আমাদের দান করেন হেদায়তের উপর আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে আল্লাপাক যেন রাখেন সমস্ত ফিতনা থেকে আল্লাপাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন দিনদুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক রবুল আলম যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন কিছুক্ষণ সময় আছে যদি কিছু প্রশ্ন থাকে কারণ জুমার পরে আজকে মোটাই সময় পাওয়া যায়নি প্রশ্ন উত্তরের তো প্রশ্ন উত্তর করতে পারেন আসা পর্যন্ত এবাদত শুধু নামাজ নয় মধ্যে মত এবাদত চালিয়ে আদেশ মেনে তার নামাজ বলতে পারেন তো জি হ্যাঁ একজন লোক উমরায় গিয়েছিল আর মাথা মন্ডন করেনি মাথা মন্ডন করা উমরার কিব অজেব যদি ছেড়ে দেয় তাহলে কি করতে হবে দম দিতে হবে ওই ব্যক্তি এহরাম খুলে ফেলেছে স্বাভাবিক যখন চলে এসছে তো এরাম খুলেই ফেলেছে তাই না এহরাম খুলে ফেলেছে ওই ব্যক্তিকে করতে হবে মাথা মন্ডনের জন্য হারামের এলাকা শর্ত না যদিও উত্তম হচ্ছে যে হারামের এলাকাতে মাথা মুন্ডন করা মক্কাতে আপনি উমরা হজ সারলেন আর সারার পরে জিদ্দা চলে গেলেন বা হারামের বাইরে চলে গেলেন হারামের বাইরে তানিম মসজিদ আয়সার বাইরে গেল তো হারামের এরিয়ার বাইরে চলে গেল যদিও মক্কায় কোন আত্মীয় আছে কিন্তু হুদুদ হারামের বাইরে আরো হয় চলে গেলেন গিয়ে ওখানে যদি মাথা মন্ডন করেন হবে কি হবে না তো আর হয় যদি হয়তো জিদ্দাই হতে অসুবিধাটা কি যদি হয়তো আবার দামে হইতে অসুবিধাটা কি বুঝতে পারছেন কিন্তু এখন সমস্যা হচ্ছে এই লোকটা হেরাম খুলে ফেলেছে যে অপরাধ করেছে এর জন্য ফিদিয়াত আজাহিদিয়া লাগবে করানি যে আল্লাহিয়া ধরলে করেছেন আর তার মাথা মন্ডন করে নিতে হবে এখন এহরামের কাপড় পরা অবস্থায় যেহেতু একে মাথা মুন্ডন করতে হয় বা মাথার চুল ছোট করতে হয় পুরো মাথা থেকে সেজন্য এহরামের কাপড় আবার পরে নেবে পরে নিয়ে মাথা চুল কেটে নেবে বা মাথা মন্ডন করে নেবে তারপরে হালাল হয়ে যাবে এহরাম খুলবে আর মাঝখানে যে এহেরামের কাপড় খুলে দিয়েছিল অজ্ঞতার কারণে এই জন্য তাকে ফি দিয়ে দিতে হবে ফি দিয়াতে আল্লাহ অপশন ইখতিয়ার দিয়েছেন ফমান কান আমার আউ বিহি আজম মিরা দিয়া তুমিন আউ সাদাতিনসো আল্লাহ বলছো তোমাদের মধ্যে কেউ যদি হজ উমরার অবস্থায় অসুস্থ হয়ে যায় রাসি আউবে মাথায় কোন কষ্টদায়ক বস্তু থাকে যেমন এক উজরার উকুন হয়ে কাবছিল খুব বেশি এই জন্য আজা আল্লাহ এখানে উল্লেখ করেছেন এই জন্য হয়েছে ফিদিয়াত ভাষায় বুঝা গেছে কষ্টের কারণে আপনি কোনো এহরাম বিরোধী কাজ করে ফেলেছেন এহরামের অবস্থায় যে সব নিষিদ্ধ কাজ আছে কোন একটা করে ফেলেছেন তাহলে কি করতো ফাফিদিয়াত মিন সিয়াম এর থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে রোজা রাখা আল্লাহ শুধু রোজা বলেছেন কয়টা রোজা বলেননি আহলে কোরআন গাদেরকে বলছি কয় রোজা রোজা একটা না না না তিনটা কিছুই বলেনি আল্লাহ তাহলে খেয়াল খুশিয়ে এখন হাওয়ার পূজা করো কুপ্রবৃত্তির অনুসার কেউ ত্রিশটা রাখো কেউ দশটা রাখো হ্যাঁ কেউ তিনটা রাখো কেউ একটা রাখো যে যা ইচ্ছা পালন করো তাহলে বুঝতে পারছেন আল্লাহ ফাফি দিয়া তো মানে রোজার ফি দিয়া লাগে একশো দুশো গ্রাম দিয়ে দেয় আর একজন দশ মন দেয় হবে না তার একটা পরিমাণ আছে কিন্তু আল্লাহ শুধু বলেছেন সাদা আও নসুখ অথবা কুরবানি তাহলে তিনটার মধ্যে আল্লাহাক আও আউ অথবা অথবা করে ইতিহার দিয়েছেন এখানে বাধ্য করা হয়নি যে কুরবানি করতে হবে অনেকে ফতুয়া ভুল দেয় তোমাকে দম দিতে হবে এহরান বিরোধী কাজ করলে দম নয় দম তিনটা অপশনের তিনটা চিনটার মধ্যে একটা করলে হয় সচ্ছল ব্যক্তির জন্য দম দেওয়া জরুরি নাই কারণ আল্লাহ আগে শুরু ফাফি দিয়া তুমিন সেয়ামিন আও নসুক অথবা অথবা করবানো যদি আল্লাহ বলতেন কোরবানি দিতে হবে কোরবানি না পারো তখন রোজা আর না হলে সাদকা তাহলে আল্লাহ কথা হয়তো যেমন কসমের কাফার ক্ষেত্রে বলা হয়েছে এখানে আল্লাহাকার দিয়েছেন সুতরাং কেউ তাহলে কি করবে এহরাম বিরোধী কি এখন তার মাথা মুন্ডন করা হয়নি আর কাপড় খুলে ফেলেছে এরাম বিরোধী কাজ করেছে সেলাই করা কাপড় পরে নিয়েছে সেলাই করা কাপড় পরা এহরাম বিরোধী কাজ সেই জন্য সে তিনটা রোজা রাখবে আর যদি তিনটা রোজা না রাখতে চায়। তাহলে আধা মানে প্রায় ধরেন দেড় কেজির মতো ছয় কেজি দেড় কেজি দেড় কেজি একজন মিসকিনের জন্য যথেষ্ট আর যাতে ইফতলাশ না হয় জন্য সরিয়ে কেজি করে দেওয়া হয়েছে বাকি কেউ যদি মনে করি ইচ্ছা ভালো খাওয়াবো আমি যেমন খাই তেমন খাওয়াবো সেটা তার অথবা কুরবানি কুরবানির ক্ষেত্রে হ্যাঁ কি বলবে কোরবানি গরু দিতে হবে না উঁড় দিতে হবে গোটা উঠতে হবে না কি দিতে হবে বকুরি একটা ছাগল তো এই হচ্ছে তার কাজ যে মাসালা জিজ্ঞাসা করলেন যে যেই ব্যক্তি চুল কাটেনি আর এহেরাম খুলে দিয়েছে সেই ব্যক্তি কাপড় পরে নিবে যেখানে আসে আর কাপড় পরে নেওয়ার পর চুল কাটবে চুল কাটার পরে যেহেতু এহরাম বিরোধী কাজ করেছে সেই জন্য ফিরিয়ে তুলে আজ একটা পেশ করবে ফিরে যাবে হেরাম করবে তারপরে গিয়ে নিজের আমলি বাতিল করে চলে এসছে হ্যাঁ আল্লাহ হেদায় মূরক্ষদেরকে ইসলাম সম্পর্কে জানে না চলে যায় কি করতে যায় হ্যাঁ দুনিয়ার শিক্ষিত दिन शिक्षित ना दिन शिक्षित कखई क्या करके एक जन भाई जिज्ञासा कर रुकुखारे की बताते हैं सामी आल्लाहमन हमिदा सामी आल्लाम बोलते भूले गल्लाह अकबर बोले की जख ही मन जो ओई समय मन हो जाए की তাহলে কি বলছে বলে নেবে এটা মনে হয়ে যায় অনেক সময় আল্লাহ বলে সাথে সাথে মনে হয়ে যায় অথবা পিছনে যারা আছে যদি থাকে তাহলে তারা এই করবে সুভান আল্লাহ বলে তাকে সতর্ক করবে আহ এই আর কি আর সময় আল্লাহ আহমেদা নামাজের রুকন্নাজেব ঠিক করে বলেন হ্যাঁ অজেব ভালো কার মনে আছে অজেব যদি হয় আর যদি ভুলে ছুটে যায় তাহলে সহজ যদি হয় আর ভুলে ছুটে যায় তাহলে হ্যাঁ হ্যাঁ তেমন করিয়ে দিবে তো বললাম ওই জন্য তবে ওর হাতে যদি এটা দিয়ে দেয় ডান পায়ে ডান হাত দিয়ে করে যেমন বলেছেন আর একবার হাঁটুর কাছাকাছি তো এইদিকে তো আর মাছা নেই আর কি প্রশ্ন করছিল প্রথম দাস না শেষ তাসাহদ প্রথম তাসা হুদু অজিব সুতরাং ওটা যদি ছুটে যায় আরো যদি দাঁড়িয়ে গিয়ে তাকে সোজা আর ফিরবে না হ্যাঁ বসে গেছে না না যখন হয়ে গেছে তখন হয়ে গেছে ফিরে গেছে তবে ওর ফিরাটা ঠিক হয়নি যখন সোজা দাঁড়িয়ে গেছে তখন ফিরা ঠিক হয়। সোজা দাঁড়িয়ে গেছে ফেরা ঠিক হয়নি আর যদি কিছুটা দানিয়েছে এখনো সোজা হয়নি সে ফিরে যেতে পারে ফুল দানিয়ে গেছে তাহলে তাকে আর ওদের কথা শুনতে হইতো না যা হয়ে গেছে হয়ে গেছে। দিচ্ছে অসুবিধা নেই শুনতে হইতো না এরকম ফতুয়া কিছু আলমদের আছে যে এক অঙ্গ থেকে আর এক অঙ্গে যেহেতু এক রুকুন থেকে আর এক চলে গেছে সেজন্য আবার ফিরে আসলে নামাজ মাতিল্লাহ এই ধরনের ফতুয়া কোন ফোকর আছে এরকম ভিত্তিতে ফতুয়া দিয়েছে ও আলমদার হ্যাঁ তা তো অবশ্যই সহস্রীতা কি বললো প্রথম তাসাহ দাঁড়াই গেছে হ্যাঁ আর সোজা দাঁড়িয়ে গেছে আর সে ফিরবে না বরং মোক্তাদেরকে বিরোধিতা না করে দাঁড়িয়ে যেতে হবে সুহান আল্লাহ বললো কিন্তু দেখলো যে না আর ফিরলো না তখন তারা দাঁড়িয়ে যাবে আর এরকমটা হয় ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে সবাইকে সম্বোধন করেছেন সবাইকে শিক্ষা দেওয়া হ্যাঁ সবাই সবাই পুরুষ মহিলা সবাই সব পক্ষ থেকে মোবাইল তো কখনো এই বিষয়টাকে অস্পষ্ট রেখে যেতেন না যারা এই নারী পুরুষের নামাজে পার্থক্য করেছে তারা কোন একটি সহি হাদিস পেশ করতে পারে না কিছু জৈফ কথাবার্তা বা তবে জামানার কিছু বক্তব্য আছে पर्दा छाछ नहीं सठ नारुष्प्य नहीं पथे रेखे गे अस्पष्ट पथर छिड़े जा दिन मत स्पष्ट लाइजीबल्लाच्युत सर्वनाशा व्यक्ति যার ভাগ্যের ধ্বংস লেখা আছে তো এই জন্য কখনো হইতে পারে না যেন বিষয় এই রকম জরুরি মশলা হবে বিরাট উন্মতের মশলা উন্মতের পুরুষের চাইতে নারী সংখ্যা বেশি আর বিষয়টা অস্পষ্ট রেখে চলে যাবেন এটা হইতে পারে পোড়া মাটি হ্যাঁ হ্যাঁ তাই জন্য মাটি হইতে হবে হ্যাঁ बाली, ते जा ना बाली जा धुलो जाता ना थे तो एम जगह धूला बाली पड़े आज रकम जगह पा जो रोड क्या धूलो बाली पड़े आलो কিন্তু অন্যান্য অন্য জিনিসে যে তেম করার ফতুয়াগুলি ক্ষেত্রে সেগুলি দিয়ে তাদের কাছে সুরমা দিয়ে এই ধরনের বহু কিছু ফেকার কদুরি আর বেকার হেদায়ত আছে এগুলির কোনো প্রমাণ নেই আল্লাহ বলছেন ফতে সাঈদ সাইদ বলা হয় এই মাটির ওপর জাতীয় মাটিকে মাটি বালি ধুলো হ্যাঁ পাকা জায়গায় রোডও যদি হয় কোন কিছু পাচ্ছেন না যদি মাটি খুঁজতে যাই তো হয়তো ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে যেতে হবে তাহলে কি করব একটা সত্যি বলছি এখানে তো এদিক যে কোথাও ধুলো বালি দেখতে পাচ্ছেন ওখানে তাই দেখতেই পেলাম না শহরের মধ্যে হ্যাঁ না শহরে হোটেল এর আশেপাশে কি করবেন ওখানে যে রোডের ওপরে বা যে পাকা যে বাঁধা আছে সেগুলিতে সিঁড়িতে ধুলো আছে সেগুলোতে হাত মেরে তেমন করেন দেওয়ালে যদি ধুলো থাকে মাটি আছে তো দেওয়ালে কেনা যাবেন আল্লাহ মাটির ওপরে নিজের দোষ কোনো জীবনীতে অন্যের দোষ কি লিখতে পারে নিজের জীবনী লিখবে তো নিজের অন্যের কথা तब एक जो सतर्क कर उद्देश्य है नास्तिक अथवाम शासक छोर जीवन ही लिखभ কিন্তু ধরেন কিছু ভুল ভ্রান্তি আছে বেশ কিছু কাবিরা গোনা আছে ধর মদ খেতো নিজের ব্যক্তি জীবনে ভুল করতো কারও ক্ষতি করে যায় নিজের ক্ষতি করে গেছে আর তার জীবনীতে লোকটা মদ ঘুরছিল না এটা জীবন क्ति जीवन भूलभारती जाते मानुष्ठ क्षतर आशंका नेरारे आलोचना हमारे दुख दुर्दशा विपदाबदारे এটা হচ্ছে আল্লাহ পাকের জেন সন্নতি আজগার লাহা কুয়াত এটা বেশি পড়েন ইউনুস আলহ ইসলামের দোয়া বিনা কোন খতুসের বিদাত ছাড়া বিনা কোন যে তরিকা আছে বিনায় গণনায় কতবার পড়লেন কোন হিসাব নিকা শুনেন আপনি মুসিবত দূর হবে আলিয়া নিন ওই শেষখানে যেমন আমি তার দোয়া শুনেছিলাম মানে ইউনুস আল্লাহামের এবং তার বালা মুসিবত দূর করেছিলাম এইভাবে মমিনদেরকেও মুক্তি দেবো তার মানে গুমরাহ বিদাতিন আমাদের ফের আদর্শ সাহাবাহিক আদর্শ তারা করেনি এমন কি চার এমন কোনো যেমন আবু হানিফা খতুস করে গেছেন হ্যাঁ না তো পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে কুমরাহি বিদাত বেশি আছে ওরা এই জান্নাতে বেশি জাহান্নামে যাবে জাদু টনা টটকা এসব মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আছে হ্যাঁ হ্যাঁ একটা ঘটনা বড় দুঃখজনক আমরা যখন ছাত্র ছিলাম মদিনার এক লোক মদিনায় তার দুই মে পাকিস্তানি লোক দুই মে দুই সাবালিকা আজ কোনো ছেলে সন্তান নাই দুই সাবালিকা মেয়েকে ছেড়ে দিয়ে ও ইউরোপনা আমেরিকা চলে গেছে চিল্লাই হ্যাঁ এইদিকে জানেন তো এখানকার যুবকদের চরিত্র বাঁকালে গিয়েছে মেয়ে সদা করতে হবে কেনাকাটা তো করতে হবে ৪০ এই চল্লিশ দিন মাস গেছে আর এখানে টানাটানি শুরু হয়ে গেছে গাড়িতে উঠাবার জন্য মানে এই গেছে বলেন লোক কোন নেকি করতে গেল কোন নেকি করতে গেল আমার এক আত্মীয় ছিল আলহামদুল্লাহ ওকে হেদায়ত করেছে পরে হেদায়ত হয়েছে আমার সাথে অনেক কথার পরে হেদায়ত হয়েছে আর হেদায়ত হয়ে আবার মারা গেছে রহম্লা তালা সে নতুন বিয়ে করার পরে আর কয়েক চিল্লাই সবচেয়ে বড় অপরাধ বললাম টুপি পরে না এটা ঠিক আছে আপনার কাছে অপরাধ আর কেউ শিরবি তাদের কিতাব প্রচার করে তখনটা করবেন টুপি পরে না সেজন্য ওদের দল দিয়ে আপনি এই চিল্লাতে যাবেন शरियत सम्मत नए क्षय क्षति आरोप একেবারে যুবতী মহিলার অল্প বয়সের মেয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল বারো তেরো বছর আর বিয়ে করার পরে বছর বয়স হবে একটা হয়েছে একা বাড়ি আবার হ্যাঁ বাপের বাড়ি না যে বাপ আছে বাড়ি রেখে গেছে একা বাড়ি আলাদা একটা বাড়ি করেছে ওর স্ত্রী শুধু একাই থাকে যে কোনো লোক ঢুকে যেতে পারে লোক এরপোর্ট থেকে চেলে চলে যায় আল্লাহ পাক বোঝার তো আল্লাহে করার কি আছে দোয়া করে আল্লাহ স্ত্রী অনুমতি না থাকে রুজি রোজগার করা ফরজ আর ওই এই চিল্লাই যাওয়া এটা ফরজা আইন না। আপনার উম্মতের জন্য ফার্জি কেফায় দুটো তো পার্থক্য আছে আপনার বিবির আপনার বাপ মায়ের রুজি রোজগার আপনার উপর ফরজা আইন কিন্তু দিনের দাওয়াতের বেশি হইলি হইল হ্যাঁ সেই জন্য দুটোতে পার্থক্য আছে হ্যাঁ যখন দেখবেন যে এখানে অন্যায়কে নির্মূল করার জন্য আমার ছাড়া কেউ নেই দিনের দাওয়াত দেওয়ার মতো আমার গ্রামে কেউ তখন আপনার জন্য ফার্জা আইন ওই গ্রামের জন্য কত লোক যে গোনায় পড়ছে আপনারা কি করে যান আমরা জানছি যে সমস্যাগুলি ডেলি আমার কাছে ফতো আসছে একটু আগে একবার জিজ্ঞেস যে হঠাৎ করে তার স্ত্রী হয়ে চলে গেছে তাড়াতাড়ি করে দেশে চলে যেতে হয়েছে অবস্থায় যদি আপনার জন্য উত্তম ব্যবস্থা দেশে থাকে বিদেশে এরকম পড়ে থাকা যাইজ না बेतर नमज क्यों भूले जाए घूम फजर आजानी हादिसमिनान नाहर सें आशारा तारान दिन जोहर आगे आगे बारो रखा नमज पढ़े नहीं बेजोर पड़बेना बेतर पड़बे तोड़ा पड़े बेतर क्या फोकहाल फोकहा घाटतीपूरण কথাই সমাধান কাজা করলেও সমাধান আর কাজা না বলে ঘাটতি পূরণ করলেন যে রাতের আমার কম হয়ে গেছে সুতরাং দিনের এই নেই দিয়ে আমার ঘাটতি পূরণ করলাম সেটাও হইতে পারে প্রশ্ন হচ্ছে জহরের আগে যে চার রাখ সন্নত আছে এই সন্নতন সালাম নে হাদিসটা সম্পর্কে মহাদিস আমরা অনেকে জয়ীফ দুর্বল বলেছে। নামাজের মাসায়কবাল গুলানের যে কিতাবটা আছে যদি হাদিসটা পেশ করেছে সহিফ তুলে ধরেন কিন্তু হাদিসটা অনেক মহাদেশিনে দিয়ে দুই দুই করে পড়াটাই হচ্ছে শ্রেয় করে একামত হয়ে গেলেন না কি করব নামাজটা পুরো করবো তো ওই দিকে ছুটছে যাচ্ছে অথবা এক রাকাতো ছুটে যেতে পারে যেটা যায় না এভাবে এক রাকাত ছুটে যাচ্ছে আর আপনি এইদিকে সোননাথ পড়তে আছেন তিন রাকাতে গিয়েছেন উঠেছেন আর ওই দিকে হয়ে গেল করবেন কি দেখলেন ঘড়ি দেখলেন অবস্থা আবার শুরু করেন হইল হইল না হলো দুই রাখা যথেষ্ট আবদুল্লা হাদিসের দুই রকা জোহরের সূন্যত আছে দশ রকা শূন্যত সেই হাদিস তারা প্রমাণিত আর বারো রকা শূন্য প্রমাণিত সুতরাং কেউ যদি দশ রাখার দিনের শুননাতে রাতে বা তার জন্য যথেষ্ট মহিলারা প্রয়োজন মহিলা ইউনিভার্সিটিতে মহিলারাই শুধু কাজ করবে মহিলা কলেজে মহিলারাই শুধু কাজ করবে মহিলা হসপিটাল করেন মহিলারাই শুধু কাজ করবে হ্যাঁ মহিলা মাদ্রাসায় শুধু মহিলারা অফিস নাই নাকি স্কুল মাদ্রাসায় কলেজ बड़ समस्या बड़ समस्या निर्जनता डाटर नार्स लक कर बस आज सारा रिट्टी कर नार्स एक, एक महिला पुरुष डाक्टर महिला डाक्टर पुरुष डाक्टर बेपर जब कर दायित्वशील महिला चाकर दर्शन गार्मेंट कब अफिस तफिस सबको नहीं क्या কিন্তু মহিলারা কাজ করে মহিলাদের ক্ষেত্রে আর আসল মহিলাদের ক্ষেত্র হচ্ছে না যার ফলে স্বামী টেনশনে ভোগে স্বামীর সাথে ওই রকমের সম্পর্কই নেই মাদ্রাসায় পড়া আলেম আর আলেমা আমার বন্ধু চাকরি করতো তার স্ত্রী আবার মাদ্রাসার বোকারি পড়া তো ওরা চাকরি করতো একদিন আমাকে দাওয়া হঠাৎ করে মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে আসার আগে পনেরো বছর আগে দু তিন বছর শিখে হতে ছিলাম চলেনা আমার বসে আজকে ভালো মাছ কিনেছি আর নিয়ে যে দেখে কিছু পাক হয়নি কি ব্যাপার বলছে আসলে বাচ্চার মাই এখনই মাদ্রাসা থেকে আসলো আমি এলাম ওইদিকে আরো এলো তখন নিজেই পাক করা শুরু করলো নিজেই রান্না করা শুরু করলো পাশে আমি বসে থাকালাম কিচেন এসে আমি এই রান্না হইলো তারপর আমাকে খাওয়াইলাম অবন কিন্তু তাইরা যা কিছু প্রয়োজন কত শান্তি এতে আছে এতে শান্তি আছে এর জন্য আল্লাহ বছর ও ফি বই মহিলারা তোমরা তোমাদের বাড়িতে থাকো কারণ তোমাদের ডিউটি আসলে বাড়িতে আর অতিরিক্ত কেন ডিউটি নিবে ताल तीन बारे दू तीन बार फिर नतुन कर हिसाब दो तो हिसाब तुम्हें কারণ ওর সন্ধে একবার তালাক চাকরি বদচরিত্র যদি না করতো আর বাড়িতে থাকত তাহলে এই ফিতরা হতো না যে যারাই যেসব মহিলারা চাকরি করছে তারাও শান্তিতে নেই কারণ স্বামী যদি কষ্ট দিয়ে কি করে শান্তিতে থাকবে আর ওই পুরুষও শান্তিতে নেই স্ত্রীকে চাকরি করিয়া রুমের ভিতরে শুরু করেছে দুইজনে তাই না আমাকে একজন ডাক্তার এখানে দাম দামি শুনিয়েছে যে রিয়াজে এক প্রাইভেট ক্লিনিকে এক বড় ম্যানেজার से शुरू कर हठात करेंड चा चले जाए डाटर सूझक हिसाब ग्रहण कर लखटरेशन करूटी देर के छुट्टी सब जा আমার গুম্মর ফাঁস করে দিবে সত্য ঘটনা আমাকে ডাক্তার বলেছে দীর্ঘদিন ধরে তার সুবিধায় ব্যবহার করেছে যখন তখন ছয় মাস পর আমি ছুটি যাব ডাইরেক্টরের ওদের সে সাইন না করলে অসুবিধা আছে আজকাল বড় বড় নেতা নেত্রীদের অবস্থা এরকম অনেক লোককে রাজি রাখে জন্য না হলে আমাদের গুম্বর গুলি ফাঁসে যাবে এরা সব জানে আমাদের দুর্বল দিকগুলি পশ্চিমা দেশে যাই এসারদের দেশে আর যাওয়ার পর এমন এমন কাজ এরা করে সবগুলি আপনার যদি দুর্বল হয়ে যায় তখন যারা আপনার দুর্বল দিকগুলি জানে তাদেরকে সবসময় রাজি রাখার চেষ্টা করবে মনক্ষণ্ড না হয় মনক্ষণ্ড হইলে আমার করে দেবে আমাকে বদনাম করে দেবে বুঝতে পারছি কিন্তু চরিত্র ঠিক আছে আমি সোজা চলছি আমি সোজা পথে চলছি তুমি ছুটি পাও দেব না হলে দেবো না কি করে নিতে পারতো ছুটি না দিলে ছুটি পাবে ওকে ছুটি দিচ্ছে না এর মাস হয়েছে একে ছুটি দেবে কারণ একে ছুটি না দিলে অসুবিধা আছে ম্যানেজার এদের এই দুর্বল দিকগুলি রয়েছে মহল থেকে শুরু করে নিচে মহল পর্যন্ত এই দুর্বল অনেকের মধ্যে যেতে হবে থাকবে না কেউ সাথী कबरे जबे थकबे ना क्यों साथी कफ नारा कबरा मर घाटी ई कबरे जेबे थकबे ना क्यों साथी कबरे जे थकबे ना क्यों साथी थकते हमें